আমর ইবনু উমাইয়াহ হ্রদিলাহ হতে বর্ণিত যে তিনি নাবি সাল্লাইসাল্লামকে রান্না করা বকরির কাঁধের গোস্ত নিজ হাতে খেতে দেখেছেন সালাতের জন্য তাকে ডাকা হলে তিনি তা এবং যে চাকু দিয়ে কাটছিলেন সেটিও রেখে দেন অতপর উঠে গিয়ে সালাত আদায় করেন অথচ তিনি নতুনভাবে অজু করেননি